إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله, وعلى آله وعصحابه وسلم تسلیماً كثيراً مزيداً إلى يوم الدين أما بعد شنخيبتو تفسير سريزير آج کے سورة سورة قرائش بابتو قرآن ایر ایک شو بسم الله الرحمن الرحيم شروع کرتی پرام کرونا ما او عشم دائلو اللان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 হজরত উসমান রাজি আনহুর এই তৈরি কপিকে ইমাম বলা পূর্ববর্তী বিষয়বস্তুর সাথে কিসের সাথে এই সম্পর্কে একাধিক উক্তি বর্ণিত আছে ফিলের সাথে অর্থগত সম্পর্কের কারণে কেউ কেউ বলেন যে এখানে উজ্জ্ব বাক্য হচ্ছে ইন্না আহনাসিল ফিল অর্থাৎ আমি হাতি বাহিনীকে এজন্য ধ্বংস করেছি যেন কোরআসের শীত ও গ্রীষ্মকালীন দুই সফরের পথে কোনো বাধা বিপত্তি না থাকে এবং সবার অন্তরে তাদের মাহাত্ম প্রতিষ্ঠিত হয়ে যায় কেউ কে বলেছেন যে এখানে উজ্জ্ব বাক্য হচ্ছে আ যাবু অর্থাৎ তোমরা কোরআসের ব্যাপারে আশ্চর্য আশ্চর্যবোধ করো তারা কিভাবে শীত ও গ্রীষ্ম সফর নিরাপদে নির্বিবাদে করে কেউ কে বলেন এই লামের সম্পর্ক পরবর্তী বাক্য ফালি সাথে অর্থাৎ এই নিয়ামতের ফলে কোরাইশের কৃতজ্ঞ হওয়া এবং আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করা উচিত সারকথা এই সুরার বক্তব্য এই যে কোরআশরা শীতকালে ইয়েমেনের দিকে ও গ্রীষ্মকালে সিরিয়ার দিকে সফরে অভ্যস্ত ছিল এই দুটি সফরের উপরেই তাদের জীবিকা নির্ভরশীল ছিল এবং তারা ধনী হিসেবে পরিচিত ছিল তাই আল্লাহতালা তাদের শত্রু হাতিবাহিনীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মানুষের অন্তরে তাদের মাহাত্ম প্রতিষ্ঠিত করে দিয়েছেন তারা যে দেশেই গমন করে সকলেই তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে এই সুরায় আরও ইঙ্গিত আছে যে আরবের গোত্রসমূহর মধ্যে কোরাইশগণ আল্লাহ তালার সর্বাধিক প্রিয় রসুল করিম সাল্লু আলহিউলাম বলেন আল্লাহতালা ইসমাহিল আলাইসাল্লামের সন্তান সন্তদের মধ্যে থেকে কিনানাকে কিনানার মধ্যে থেকে কোরাইশকে কোরাইশের মধ্যে বনি হাসিমকে এবং বনি হাসিমের মধ্যে আমাকে মনোনীত করেছেন অন্য আরেক হাদিসে তিনি বলেন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 এই কথা সুবিদিত যে মক্কা শহর যেখানে অবস্থিত সেখানে কোনো চাষাবাদ হয় না বাগবাগিচাও নেই যা থেকে ফলমল পাওয়া যেতে পারে এজন্যই কাবার প্রতিষ্ঠাতা হজরত ইব্রাহিম আলাইস্লাম দোয়া করেছিলেন ওয়ার্জ কো মিনাস সামারাত, অর্থাৎ এতে বসবাসকারীদেরকে ফলমূলের রিজিক দান করুন আরও বলেছিলেন ইউজবা ইলাইহি সামারত কুল্লিস অর্থাৎ বাইরে থেকে যেন এখানে ফলমূল আনার ব্যবস্থা হয় তাই বাণিজ্যিক উদ্দেশ্যে সফর ও বিদেশ থেকে জীবনের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করার উপরই মক্কাবাসীদের জীবিকা নির্ভরশীল ছিল ইমেন আব্বাস রদিয়াল আনহু বলেন মক্কাবাসীরা খুব দারিদ্র ও কষ্টে দিন পার করত অবশেষে রসুল্লা সাল্লু আলিহাস্লামের বড়ো দাদা হাসিম ক্রয়েশকে ভিন দেশে যেয়ে ব্যবসা বাণিজ্য করতে উদ্বুদ্ধ করেন সিরিয়া ছিল ঠান্ডার দেশ তাই গ্রীষ্মকালে তারা সিরিয়ায় সফর করত পক্ষান্তরে ইয়েমেন ছিল গরম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 আলোচ্য আয়াতে আল্লা তালা মক্কাবাসীদের প্রতি এসব অনুগ্রহ ও নিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন ফালি আবুদুরাব্বা হায়াজ আল বাইত নিয়ামত উল্লেখ করার পর কৃতজ্ঞতা প্রকাশের জন্য কোরআশকে আদেশ করা হয়েছে যে তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো এই ঘর অর্থাৎ কাবাই যেহেতু তাদের সব শ্রেষ্ঠত্ব ও কল্যাণের উৎস ছিল তাই বিশেষভাবে এই ঘরের মৌলিক গুণটি উল্লেখ করা হয়েছে আল্লা জি এত আমাহুম মিনজু ওয়া আমানাহুম মিন খৌফ সুখী জীবনের জন্য যা যা দরকার তা সমস্তই এই আয়তে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা কোরাইশদেরকে এগুলো দান করেছিলেন আত আমাহুম মিনজুহ বলে পানাহারের যাবতীয় সাজ সরঞ্জাম বোঝানো হয়েছে এবং আমানাহোম মিন খৌফ বাককে দোষ্য শত্রুদের থেকে নিরাপত্তা এবং পরকালীন আজাদ থেকে নিষ্কৃতি এই উভয় অর্থই বোঝানো হয়েছে ইবেন কাসির বলেন এই কারণেই যেই ব্যক্তি এই আয়াতে নির্দেশ অনুযায়ী আল্লাহ তাল ইবাদত করে আল্লাহ তার জন্য উভয় জাহানে নিরাপদ ও শঙ্কামুক্ত থাকার ব্যবস্থা করে দেন পক্ষান্তরে যে ব্যক্তি ইবাদতের প্রতি বিমুখ হয় তার কাছ থেকে উভয় প্রকার শান্তি ও নিরাপত্তা ছিনিয়ে নেওয়া হয় অন্য এক আয়াতে আছে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 আল্লাহ এক জনবসতির দৃষ্টান্ত পেশ করেছেন যা ছিল নিরাপদ চিন্তাভাবনাহীন সব খান থেকে সেখানে আসত জীবন ধারণের পর্যাপ্ত উপকরণ অতপর সেই জনপদ আল্লাহ নিয়ামত রাজির কুফরি করল অতপর আল্লাহ তাদের কৃতকর্মের কারণে ক্ষুধা ও ভয়ভীতির মুসিবত তাদেরকে আস্বাদন করেন সুরা আন্নাহল আয় একশো আবুল হাসান কাজবিনী রেহেমাহুল্লাহ বলেন যেই ব্যক্তি শত্রু অথবা বিপদের আশঙ্কা করে তার জন্য সুরা কোরাইশে তিলাবাত নিরাপত্তার রক্ষা রক্ষাকবচ এ কথা উদ্ধৃত করে ইমাম জাজারী রেহমাহুল্লাহ বলেন এটা পরীক্ষিত আমল কাজী সানাউল্লাহ তফসিরে মজাহারিতে বলেন আমাকে আমার মসজিদ মির্জা মাজহার, জানজানা বিপদের সময়ে संक्षिप्त मुहम्मद raindrops media.org or thawah facebook page www.facebook.com slash raindrops media or youtube channel www.youtube.com slash raindrops